আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তু আল্লাহ্ন হতে বর্ণিত উম্মুর রুবাই বিনতে বারা যিনি হারিস ইবনু সুরাকারমা মা আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহনবী আপনি হারিসা আর রদিয়াল্লাহ ত আল্লাহ সম্পর্কে আমাকে কিছু বলবেন কি হারিসা রাজি আলাহুতআ আল্লাহ বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শাহাদত লাভ করেন সে যদি জান্নাতবাসী হয়ে থাকে তবে আমি সবর করব। তা না হলে আমি তার জন্য অবিরাম কাঁদতে থাকবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে হারিসার মা জান্নাতে অসংখ্য বাগান আছে আর তোমার ছেলে সর্বোচ্চ জান্নাতুল ফেডহাউস পেয়ে গেছে